অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কুরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আপনাদেরকে কনগ্র্যাচুলেট করছি এই কোরআনের ময়দানে একত্রিত হওয়ার জন্য আল্লাহ রব্লা আলমিন এই কোরআনের ময়দানকে যেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাল আমাদের পক্ষ থেকে কোমল করেন আমিনবুল্লাহ আলামিন। সম্মানিত ভাইরা আমাদের আলোচনা চলছে সুরাত নিসা থেকে আমরা সুরশা إلا أن تكون تجارة عن طراد منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عضوانا وظلما فسوف نصليه نارا শির হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমরা একজন আর সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করবে না খাবে না তবে যদি ব্যবসা বাণিজ্যের লেনদেন তোমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয় তাহলে সেটা ভিন্ন কথা আর নিজেদেরকে তোমরা হত্যা করবে না নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের উপরে অত্যন্ত মেহরবান আর যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে জুলমের বশবতী হয়ে এরকম কাজ করবে আমি আল্লাহ অবশ্যই তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো আর এটা আল্লাহর জন্য খুবই সহজ ইজ ভেরি ইজি ফর আল্লাহ তালা টোয়েন্টি নাইন এবং থার্টি দুই আয়াতের মধ্যে আল্লাহ সুহান হুয়া আল হেদায়েত এবং হেদায়েত না মানলে তার পরিণাম কি হবে সে সম্পর্কে আল্লাহআলা বলেছেন আল্লা নমানের জন্য আর এক মুসলমানের তিনটা জিনিস হারাম নিষিদ্ধ সম্মানিত তার রক্ত সে তাকে মারতে পারবে না ওয়া মালু তার মাল সম্পদ ওয়েলথ ওয়া এর দুহু এবং ইজ্জত আল্লাহ অন্য অন্য আয়াতে রক্তের কথা এবং ইজ্জতের কথা বলেছেন এখানে মালের কথা বলছেন আল্লাহ এই রুনিয়াতে মানুষকে মালের মালিক করেন সাময়িক সময়ের জন্য টেম্পোরারি এটা আপনার অনারশী কারণ কেউ তো পৃথিবীতে পারমানেন্ট থাকে না এই দুনিয়াটাই হলো টেম্পোরারি দুনিয়া मालेर माले मालिक माल जो आपनी हन टेम्पोर क्योंकि कारो शक्ति कारिटी कम थे गंडगोल है से आसे भूरीी भूरी राजस्त करे समस्त कांगाले धन चूरी तो हलो दुनिया नियम ए जगते हाय से चाय আছে যার ভুরি ভুরি যার বেশি আছে তার কথা হলো এনাফ হয়েছে না বাড়ি মাত্র তিনটা ছেলে হলো পাঁচটা আরো দুইটা লাগে আমি মাত্র এক দেশের মালিক আমার দুই দেশ লাগে যেন কি করে এই জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি যত রাজা বাদশাহ আছে বড় লোক আছে গরিব মানুষের ধন তারা চুরি করে তার তো নাই चले अल्लाटा हराम जोन माल अन्या भाव खेते जमिर धाना एक जमी दखलते जमीते गीज करतेष करते কারণ এটা আপনার নয় এটা অন্যায় হবে আপনি অন্য মানুষেরটা মানুষের মানুষের মাল আল্লাহ আল্লাহর আলমিনের কাছে একটা পবিত্র জিনিস আপনার মাল আপনার আর মাল আর আপনি হিংসা করবেন কেন আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে চাহান আল্লাহ আপনাকে দিবেন হালাল ভাবে মাল অর্জন করবেন মাল কয়দিন খাবেন কিন্তু মানুষের লোভ এত বেশি আমার এত গ্রেডি যার কোন তুলনা হয় না এমনকি আল্লাহ রসুল বন্ধ বলেছেন আদমের যদি দুই উপত্যকা ভর্তি সম্পদ থাকে And he would expect for the third one. And he would expect for the third one. He would expect for the third one. It's kind of example. You don't know the world, but you don't know the world. You don't know the world. You don't know the world. He said, I'm not বান্দা বলে আমার মাল আমার মাল আমার পয়সা আমার টাকা আমার মালিক সে নয় একসেপ্ট থ্রি থিংস মা যেটা সে খেয়েছে এবং হজব করে ফেলেছে আর যে কাপড় কিসে পরিধান করেছে কাপড়টা সে নষ্ট করে ফেলেছে পুরাতন করে ফেলেছে আপনাদেরকে একটা গল্প বলি মাঝে মধ্যে গল্প বললেও তো ভালো ঠিক না পৃথিবী থেকেতে আমরা কিছুই নিয়ে যাবো না তার একটা গল্প এক ধনী মানুষ মিলিয়নিয়র বিলিয়নিয়র অনেক অনেক পয়সার মালিক ছিল একটা মাত্র ছেলে মরে যাওয়ার আগে ছেলেটাকে বলে গেল বাবা আমি যখন মরে যাব। তখন আমার যখন দাফন কাফন পরাবে বাবা আমার ডাইন পায়ে মাত্র একটা মোজা দিয়ে দিও একটা সক্স দিয়ে দিও অনলি ওয়ান সক্স একটা মোজা দিয়ে দিও আমার কাফনের কাপড়ের সাথে পায়ে যেন একটা মোজা পরাই দিও ছেলে বলছে বাবা একটা কেন আপনি চাইলে আমি দশটা দেব কারণ একটা মোজা একজোড়া মোজার কতই বা দা আমার একশো টাকা তো আপনি মিলিয়ন মিলিয়ন টাকা রেখে যাচ্ছেন আর আপনি মাত্র একশো টাকার একটা মোজা চাইছেন এক জোড়ার দাম একশো টাকা হলে এক পায় দাম মাত্র পঞ্চাশ টাকা আপনাকে দেব কোনো অসুবিধা নেই আপনি বাবা চিন্তা করবেন না আপনার ওসিয়াতে আমি অবশ্যই পালন করব আল্লাহর কি ফয়সালা কয়েক সপ্তাহের মধ্যে ওই ধনী লোকটা মারা গেল ধনী লোকটা মারা গেলে পরে শহরগুলোতে সাধারণত যেটা হয় মানুষ মারা গেলে গোসল করানোর জন্য মসজিদে অ্যারেঞ্জমেন্ট থাকে সেখানে গোসল করানোর মানুষ থাকে অথবা বিভিন্ন দেখবেন জায়গায় জায়গায় এরকম মানুষ থাকে যাদেরকে পয়সা দিয়ে গোসল করানো যায় সব কিছু করানো যায় যেমন আমরা লন্ডনে থাকি এরকম ফিনারেল সার্ভিস আছে মানুষ মারা গেলে ওখানে গোসলের জন্য দাফন কাফন পরানোর জন্য এবং দাফন কাফনের জন্য আপনার কবরের জন্য জায়গা কিনতে হয় সেটা সমস্ত প্রসিজিওর আছে এখন তার বাবা যেহেতু মারা গেছে সে খুব দুঃখিত গোসল করানোর জন্য মসজিদের যেখানে গোসল করানো হয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে সাথে এসে মুজা নিয়ে গেছে যে লোকটা গোসল করাইছিল তাকে বলল যে চাচা আমার বাপের আপনি কাফনের কাপড় আমার পরানোর আগে ডাইন পায়ে একটা মোজা পরাই দিবেন তারপরে আপনি কাফনের সাদা কাপড় তাকে পরাবেন পুরুষ মানুষ তিন খণ্ড আমরা সবাই জানি মোজা যখন ওই যে লোক গোসল করাইছে চাচা বা দাদা তাকে দিল বলল যে না ভাতিজা পায়ে তো মোজা দেওয়া যাবে না কাফনের কাপড় যখন পরানো হয় তখন পায়ে আর কোনো জামা কাপড় রাখা যায় না খালি সাদা কাপড় এটা কয় না সাসা আপনি বলেন কি আমার বাপ করে গেছে একটা মুজা আমার দেওয়াই লাগবে আপনি তার একটা দিতে হবে কাছে কয় হাজার টাকা চান তো বাবা হাজার তো দূরের কথা লাখ টাকা দিলেও আমি রাজি না কারণ আমি এটা আল্লাহর সঙ্গে কারবার তোমার বাপের পায়ে মুজা দেয়া যাবে না আমি দিতে পারবো না যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় ইমাম সাপে জিজ্ঞেস করো গেল হুজুর আমার বাপ আমার গেছিল তারা অনুমতি নাই আমার বাবা ওসিয়াত গেছে ওসিয়াত করে গেলে যাক দেওয়া যাবে না এটা এই ওসিয়াত মানতে তুমি এখন ছেলে তো খুব বিপদে বলল হুজুর লাগলে আপনারা টাকা পয়সাও কিছু দিব আপনি রাজি হয়ে যান সেন্স করেন আমরা অনেক হুজুরা আছি টাকা পয়সা ভাইলে মশলা চেঞ্জ হয়ে যায় তো হুজুর ইমানদাস হলো না পয়সা কেন তুমি যাই দাও না এখন আমি এটা পারবো না আমার কথা বিশ্বাস না হলে অন্য ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস করো এখন এই মসজিদ থেকে আরাক এক মসজিদের ইমামের কাছে এসে গেল ওই ইমামরা কি বলল, এই কথা আপনাদেরকে বলবো কিন্তু এখনই না আমরা একটু খানিক্ষণের জন্য ব্রেকে যাচ্ছি বিরতিতে যাচ্ছি বিরতির পরে এসে গল্পের বাকি অংশ আপনাদেরকে বলবো এবং অত্যন্ত শিক্ষণীয় বিষয় apnara television er we are going for a very short break stay in front of television screen তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा कदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम इस তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও নিরাশ করো না সহি প্রথম খণ্ড ইল অধ্যায়ে হাতির সংখ্যা উনসত্তর থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসসালাম যে জন্য ব্যবহার করছে সেই ব্যবহার করতে হবে কার দ্বারা জাহাঙ্গীর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 আশেপাশে যত মসজিদ ছিল দ্বিতীয় মসজিদ তৃতীয় মসজিদ চতুর্থ মসজিদ প্রত্যেকের ইমাম কেউ রাজি হয়নি সবাই বলতেছে না বাবা তোমার বাপ যতই ওসিয়াত করে যাক দাফন কাফনের সময় পায়ে সাংঘাতিকা যে তার ডাইন পায় একটা মুজা দিয়ে দেয়া যাবে কি বিপদ আপনি দেখেন আসার পরে যেহেতু নিজের লোকাল মসজিদের ইমাম সেখানে তার বাবাও নামাজ পড়তো ছেলেও নামাজে যায় ইমাম সাহেব সিনে। आमाम हुजुर जानी बाबार लास्ट जो कबरे रखा केंवल कबरे रखार आगे जान चिठी पढ़ी इमाम सहेब बुम बाड़ी जाओ घरे चिठी नहीं आस पढ़े चिठर मध्य क्या आ ইমাম সাহেবের কাছে সেলি সিঠিটা নিয়ে আসলো চিঠি খুলে ইমাম সাহেব পড়া শুরু করলেন তিনি দেখলেন এখানে লেখা আছে মাই ডিয়ার সান মে ইউ আর ভেরি ভেরি টায়ার্ড বাই দিস টাইম ইউ হ্যাভ বিন টু অল দ্য ইমামস ওল দ্য মস্ট টু পুট ওয়ান মাই রাইট ফিট বাট নো ওয়ান অ্যালাউড ইউ আই ওয়ানটেড ইউ টু লার্ন এ লেসন ফ্রম স্টোরি চিঠির মধ্যে লেখা আছে আমার প্রিয় ছেলে আমি বুঝতে পারছি এতক্ষণে হয়তো তুমি খুব টায়ার্ড হয়ে গেছো কোনো ইমাম কেউ হয়তো রাজি হয় নাই আমার ডাইন পায়ে একটা মোজা পরায় আমাকে দাফন কাফন করা হবে আমি জানি আমি চেয়েছিলাম যে তুমি এই ঘটনা থেকে একটা উপদেশ শিখবে সেই উপদেশটা হলো এটা মানুষ যখন মারা যায় তখন পৃথিবী থেকে যাওয়ার সময় একটা মোজা পর্যন্ত সাথে নিয়ে যাওয়া যায় না কাজেই আপনি আমি মালামাল নিয়ে যদি এত টানা হেসরা করি মালের জন্য যদি এত পাগল হয়ে যায় মালের জন্য যদি আমরা একদম জীবন শেষ করে দেই একটা মুজা পর্যন্ত আপনি সাথে নিয়ে কবরে যাইতে পারবেন না একটা কলম পর্যন্ত সাথে নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না একটা পেন্সিল পর্যন্ত সাথে নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না আপনি আপনার একটা গেঞ্জি পর্যন্ত একটা আন্ডারওয়্যার পর্যন্ত একটা স্যান্ডেল পর্যন্ত সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন না আমার ভাই আমার বোন হলে মাল নিয়ে এত মাতামাতি কেন কেন এত ব্যস্ত আমরা সাবধান হই আল্লাহ আমাদের সাবধান হওয়ার তৌফিক দিক আহমিনিয়া রব্বাল আলামিন আমার ভাইরা এই মাল যেমন না হইলে আমাদের চলে না আবার মাল হইলেও সমস্যা মাল না হইলেও চলে না আর হইলেও সমস্যা এই জন্য এতটুকুন আমাদের দরকার যতটুকুন আমাদের লাইফ চলার জন্য জরুরি সম্পদ যত বেশি হবে আপনি তত আল্লাহ থেকে দূরে সরে পড়বেন আর সম্পদ আল্লাহ দিলে আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে আপনার সম্পদের মধ্যে যেন না আসে খুব আপনি খেয়াল করবেন ভালো ভাবে খেয়াল রাখবেন বি ভেরি ভেরি কেয়ারফুল ধ্বংস করে দেয় তোমাদেরকে আধিক্য সম্পদ এবং সন্তানের আধিক্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে এমনকি কবরে গিয়ে হাজির হও হুমুল আল্লাহ কত সুন্দর করে বলছেন হে তোমাদের সন্তান ছেলেমেয়ে এবং মালামাল এগুলো যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল করে না দেয় তোমাদেরকে যেন আল্লাহ কে ভুলাই না দেয় আর এরকম যারা মালের কারণে তারা ধ্বংস হয়ে গেল মাল হালাল ভাবেই পেতে হবে হারাম ভাবে পাইলে এটা হারাম আপনি নিবেন না এটা এটা আল্লাহ আয়াতের মধ্যে বলছেন আর হালাল মাল থাকলেও আল্লাহকে দিয়ে দিবেন মরণ আসে যাওয়ার আগে আল্লাহর রাস্তায় ব্যয় করে শেষ করো মরণ এসে গেলে কি হবে রিং করিব আমি সৎকা করবোহীন ভালো মানুষ হয়ে যাব। যাদের থেকে অন্যায়ভাবে ভাবে মালামাল নিয়েছিলাম তাদের কাছে মাপ চাইবো ওদের হক ওদেরকে ফেরত দেবো আল্লাহ কি বলেন মরণ এসে গেলে আর সময় না ইউ ডোনি মরণ এসে যাওয়ার পরে আল্লাহ আর কাউকে কোনো টাইম দিবেন না দিবেন না দিবেন না এই পৃথিবীতে তোমরা যা করো তাহলে বাতিল পন্থায় তুমি কারো মাল ভক্ষণ করতে পারো না নিতে পারো না মালিক হতে পারো না দখল করতে পারো না দেখেন না অমুক অমুকের আশীর্বাদ অমুকের সৈনিক বলে বিল্ডিং একটা উঠায় ফেললো কোনো অনুমতি নাই কিচ্ছু নাই হাই হায় হাই। হায় হায় রাস্তাঘাটে সবখানে আপনি এটাই তো দেখেন আল্লাহর কাছে এরা কি জবাব দিবে অন্য মানুষের জায়গা দখল করে আপনি সেখানে বিল্ডিং হারামের উপরেছি এর মধ্যে কোন বরকত নাই দুনিয়ায় লাঞ্চনা গঞ্জনা আখেরা তো শাস্তি হ্যাঁ जो मालामाल सदा तुम अर्जन करो सदे अर करो ये कोसुविधा नहीं सदभाव हलो जेमन बीजनेस तुम करो हालाल बीजनेस करवाहर नियम विजनेसर मध्य मेने चलबा मानुष के फाक देवाना ओजने कम देवाना ने समय ओजने बेसी नाओ दे समय ओजने कम दाओ एरक करबाना हक हाल भावनेस करबा हालाल बीजनेस करबा এরপরে যদি মালের মালিক দিন একটা হারাম জিনিস তিনি উপার্জন করেন নাই আব্দুর রহমান কত বড় ধনী ছিলেন কিন্তু দিন হারাম মাল ইনকাম করেন নাই জন্য হালাল পথে ব্যবসা বাণিজ্য করে আপনি যদি মালের হক আদায় করেন জাকাত দিবেন ঠিকমতো দান এরপরে মালের মালিক হন আল্লাহ করেন ভালো বিজনেস করবেন ভালো বিজনেসম্যান হবেন হক হালালি খাবেন ফ্যামিলিকে হক খাওয়াবেন মানুষকে ফাঁকি দিবেন না মানুষকে অসুবিধায় পেলবেন না কোনো অসুবিধা নেই এই হারাম করে দিয়েছেন সুদ যেহেতু হারাম সুদের কারবার করবেন না কেউ এটাকে সুদটাকে একটা বিজনেস মনে করবেন না ব্যাংকে পয়সা ধুয়ে দেবো আর সুদ খেয়ে আপনার জীবন চলবে এরকম যেন হয় না আপনি হালাল বিজনেস করবেন আল্লাহ খুশি হবেন কাজে আসুন আমরা অন্যায়ভাবে ভাবে যেন মাল অর্জন না করি হালাল ভাবে মাল অর্জন করলে মালের মধ্যে আল্লাহ বরকত দিবেন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে হালাল ইনকাম করার হালাল খাওয়ার এবং হালাল মালের মালিক হওয়ার দিন আমিন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন شستركن والسلام عليكم ورحمة الله وبركاته সাথ করেছেন করি হাফেজ এবহাঙ্গীর জানুন কেন মুর ই মান দিয়ে চলেন আলিমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় इसलाम प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन शांति समाजे शांति प्रतिष्ठाएसलम बुधवार रत साढ़े आठ टापुन सम्प्रचार सकाल सारेटे पी बांगल्ला